ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার চুল পেছনের দিকে আচরে রাখতেন আর মুশিদগঞ্জ তাদের চুল দুভাগ করে সিথি কেটে রাখত আহলে কিতাব তাদের চুল পেছনের দিকে আচরে রাখত নবী সাল্লাহ আলি সাল্লাম যে কোনো বিষয়ে আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত আহলে কিতাবের অনুসরণ পছন্দ করতেন অতপর নবী সাল্লাহ আল্লাম তার চুল দুভাগ করে সিথি করে রাখতে লাগলেন